السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين وبعد সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী رحمه الله আলাইহি রচিত বয়ান আহকাদহাল সুন্নাহ আল জামা اهل সুন্নাহ জামাত রাকিদার বর্ণনা একিতাপির একটি অংশ নিয়ে যেখানে لا تفনয়ানি ابدا তিনি বলেছেন যে জান্নাত এখনই সৃষ্ট এবং দুইটা কখনো শেষ নিঃশ্বাস হয়ে যাবে না এর ব্যাখ্যা আমরা করছিলাম গত কয়েকটি পর্বে আমরা বলেছিলাম যে জান্নাত এবং জাহার নাম সৃষ্ট এবং এগুলি আল্লাহ তালা বলে দিয়েছেন এগুলি কখনো ধ্বংস হবে না যারা জান্নাতে যাবে তারা জানাতে চিরস্থায়ী ভাবে থাকবে যারা জাহার নামে যাবে তাদের দুই শ্রেণী এক শ্রেণী যারা ইমান নিয়ে ইমান আসা ইমান ছিল কিন্তু অন্যায় করেছে তারা জাহার নামে যাওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে विभिन्न भावे तेज के से बे आनबें सुपारिशमें तरल तम तरफ आजबेष हार कारण का अल्लाह तला रहमतर माध्यम तक बैर नहीं आसबेंट इमान दारिद्र सदस्य से रहमतर अर बहिमे जरा जहान नामी चिरस्थी चिरस्थाई जहानामी थको जहान नाम चिरस्थानी ये आलोचना कर दर्शक मधु आज के आलोचना करते चाहिए जहान्नाम हिस्से आसमें आल्ला तलार आजब আল্লাহ তালা শাস্তি এর মাধ্যমে আল্লাহ তালা জাহানামী যারা যাবেন তাদেরকে শাস্তি দেবেন এটা যে জাহানামে যাবে সে বুঝতে পারবে যে সবচেয়ে বেশি অপমানিত সে হয়েছে লাঞ্ছিত সে হবে এবং এর চেয়ে লাঞ্ছনার আর কিছু থাকবে না দুনিয়ার বুকে মানুষ লাঞ্ছিত হয়ে কিছুক্ষণভাবে বের হয়ে যায় লাঞ্ছনা থেকে বা বিভিন্নভাবে চেষ্টা করলে তার থেকে উদ্ধার পাওয়ার সুযোগ থাকে কিন্তু জাহানাম এমন এক লাঞ্ছনার জায়গা যেখান থেকে বের হওয়ার আর কোনো জায়গা থাকবে না যে ব্যক্তি একবার ঢুকবে সে চিরস্থায়ী অপমানিতে অপমানিত হওয়ার অবস্থা থাকবে যদি না আল্লাহ তাকে বের কারণে কাফেররা সেখানে চিরস্থায়ী লাঞ্ছিত অবস্থা থাকবে কোরআনকারিমে এই জন্য আল্লাহ তারা বলেছেন ইয়াখলুদ্দি হে মহানা অহমানিত হয়ে সেখানে সে অবস্থান করবে যে কাফেররা মুর্শেকরা সিরিক যাই করবে যার অন্তরে সামান্যতম সিরকে আকবর আছে সিরকে আসগর আছে কারোর মতে ছিও এবং মুনাফে কি নেফাকে আকবর যার অন্তরে আসে কুফুর আকবর যার অন্তরে আসে যে কুফুর আকবর কোনো কাজ সে করছে এই ব্যক্তি মতো হতবা হতে পারে না সবচেয়ে বড় হতো সেই ব্যক্তি এর মাধ্যমে সে চিরস্থায়ী জাহান্ন স্থান করে নিবে এবং অপমানিত লাঞ্ছিত হবে আল্লাহ কোরআনে কারিমেছেন মুখ দিয়ে দোয়াটি বের করে দিয়েছেন তারা বলছে রবাণা দাখাইতা আল্লাহ যাকে তুমি জাহান্নামে প্রবেশ করিয়েছ তাকে তো তুমি অপমান করে দিয়েছি তাদের তো কোনো সাহায্যকারী নেই এদের কি অবস্থা হবে কেন সাহায্যকারী নেই এখান তারা কখনো বের হতে পারবে না এরা ইচ্ছা করলেও সেখান থেকে বের হতে পারবেন আল্লাহ সেখানে এমন কিছু পাহাড়দার নিয়োগ করেছেন যারা কখনো কারোর প্রতি দয়া করতে শিখেনি আল্লাহ তালা কোরআনের কারিমে উল্লেখ করেছেন আমরা আজকে এই পাহারাদারদের আলোচনা প্রথমে করব। যাহার নামের কিছু পাহাড়দার রয়েছে যারা হচ্ছে মালায়িকা যারা ফেরেস্তা যারা খলক মাজিম তারা সৃষ্টিতে বিরাট তাদের ভীতি অত্যন্ত ভীতিপদ দুনিয়ার বুকে মানুষ দেখতে অনেকে ভয় পায় এদের ভয়ে অন্তরাত্মা শুকিয়ে যাবে এরকম অবস্থা হবে তারা কখনো হয় না আর যিনি তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাদের সে আল্লাহর আদেশের অবৈধ তারা কখনো করেন না যে নির্দেশ তাদেরকে দেওয়া সেটা যথাযথভাবে তারা পালন করে আল্লাহ তালা কোরআন একমি যিনি বলেছেন ইয়া হল আমনু হে থেকে বাঁচাও যে জ্বালানি হবে মানুষ এবং পাথর যাহার নাম ইন্ধন হবে জ্বালানি এবং পাথর তাদের ইন্ধন হবে সাথে সাথে আরো বলে দিচ্ছেন আল্লাহ আলাই হ্যা মালাঈ কেতুন আজুন আদুন এই জাহার নামের উপরে পাহারাদার হিসেবে থাকবে এমন ফিরেস্বারা যারা গিলাজন অত্যন্ত কঠোর শক্ত কর্মকাণ্ড হবে কঠোর তারা আল্লাহ যাদের তাদেরকে যে নির্দেশ দিবেন সেই নির্দেশে তারা করবে না করে না ওই আফ আলুন যে নির্দেশ তাদেরকে দেওয়া হবে সেটাই তারা যথাযথ পালন করবে অর্থাৎ তারা সেখানে এদেরকে নিয়ে জাহা নামে ফেলার পরে যাহার থেকে বের হওয়ার মতো কোনো সবর করে কোন লাভ হবে না সবর যাহার নাম তাদের শিরস্থায়ী ঠিকেনা ইস্তারুমা তিন আর যদি तेज करना बड़ सारा थकबे से बड़ सड़ कुी बड़ नेफादी आल्ला खजाना नाहर नाम जरा पहाड़ा तर संख्या आल्ला दिए যে তাদের তাদের সংখ্যা হবে উনিশজন আল্লাহ বলেছেন সাউসলিহে সাকার যে তাকে আমি জাহান নামে প্রবেশ করাবো উবাইবনে খাল এবং উমাই খালাফনে খাল যারা এবং যারা আখনা সবনে সোয়েক এরা যারা কুফুরি করেছে তাদের সম্পর্কে আল্লাহ তারা বলছেন সাউসলিহে সাকার তাকে আমি সাকারে সাকারে দগ্ধ করব সাকার অর্থাৎ প্রজ্বলিত অগ্নি দগ্ধ করব তাদেরকে তাকে তারপর আল্লাহ তো বলছেন ওমাধ্রাকামা সাকার সেই প্রজলিত অগ্নি কি আপনি জানেন লামন অগ্নি কোনো কিছু বাকি কোন রাখেনা ছাড়ে না অর্থাৎ বাকি রাখেনা পোড়াই ফেলবে সেটাকে আবার ছেড়েও দিবে না সেটা তাদের পোড়াতেই থাকবে লাউয়া হাতের নীল মানুষের জন্য সেটা একেবারে সেটা দৃশ্যমান কালো করে ফেলবে তাকে পুড়িয়ে আলেই হাতে সাতা আসার তার মধ্যে থাকবে ১৯ জন উনিশজন ফেরেস্তা তার উপর থাকবে মানুষকে সেটার মধ্যে কষ্ট দিয়ে সেই উনিশজন সাহাব উনিশজন ফেরেস্তা থাকবে পাহারাদার তারা তাদেরকে সেই কষ্টের মধ্যে মানুষের জন্য কষ্টজর এই অবস্থার থেকে তাদেরকে কখনো বের করে আনবে না তারা বের হতে দিবে না আল্লাহ তালা কোরআনে কারিমে কথা বলার পরে আলাই হাতির সাথে আশার বাড়ার পরে তাদের মধ্যে কেউ কেউ ফেতনা পড়ে গেছিলো কাফেররা কারণ তারা মনে করতো যে মানুষের মতো এই তাদের মধ্যে কেউ বলে বসছিল যে উনিশজন তো আমি একে আঠারো জনকে হারিয়ে দিতে পারি তোমরা সবাই মিলে একজনকে হারিয়ে দিবে যদি জাহার নামে যাই আমরা সেখান থেকে আসব আসবো নামাজুবুল্লাহ এটা মনে করেছিল আল্লাহ তালা তখন তারা তারা যে মনে করেছিল যে উনিশজনকে হারিয়ে দিয়ে বের আসবে এর বিপরীতে আল্লাহ তালা তখন আয়াত নাজুল করে বললেন যে তোমরা ভুল ধারণা করছ একজন ফেরস্তায় যথেষ্ট আমি শুধু উনিশজন রেখেছি শুধু আরও বেশি ভয় প্রদর্শন দেখানোর জন্য কিন্তু একজন ফেরিস্তায় তোমাদের ধ্বংসের জন্য যথেষ্ট আল্লাহতালা তখন বললেন জাহান নামের যারা পাহারা তাদেরকে শুধু মনে করেছাধারণ ব্যবস্থা করবে ওমা জল না তাহম তারপর তিনি বললেন যে এই উনিশ জন করার যে কারণ ইল্লা ফিক না তালিল কাপুর কাফেরদের পরীক্ষা করার জন্য সে তিনি করেছেন নাহলে একজনই যথেষ্ট অর্থাৎ এই পরীক্ষা হচ্ছে যে এদের मान आने ना कि तेरे दिए हर हारिए देव ए आसब तरफ बैरिए चले आसबा ते करतेजे आल्ला तेतना हिसाब से क्या मन संख्या तेज के हारिए दिए आसब और क्या मन आसलेना फेतना हिसाब सेमान राखी एक जन फेस्टा थो एम जन ना थको अल्लाह तलार जान नाम बेर हारो अनुमति नहीं जत अनुमति देवें যদি ইমানদার না হয় ইমান না থাকে কেউ সেখান থেকে বের হতে পারবে না একটা জন্য দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন যে তারা শুধু কেন্লাস ওই হায়তাম ওয়াহেতান একটা চিৎকার ছিল যখনই ধ্বংস করার ইচ্ছা হয়েছে একটা চিৎকার দিয়েছে জিবরিল এসে সেই জনপদে এবং সব ধ্বংস হয়ে গেছে সারা দুনিয়া ধ্বংস করার জন্য একজন ফেরস্তায়ী যথেষ্ট তারপরও আল্লাহ তালা উনি রেখেছেন পরীক্ষা করার জন্য এরাই হচ্ছে খাজানাত জাহান্নাম জাহান নামের পাহারাদার জাহান নামের গচ্ছিত সম্পদ তারা পাহারা দিচ্ছে অর্থাৎ জাহার নামে যাদেরকে যাবে তাদেরকে পাহারা দিয়ে বেড়াবে বের হতে পারবে না এদেরকে আল্লাহ তালা নিজে খাজানাতজাহান্নাম জাহান নামের পাহারাদ ঘোষণা করেছেন আল্লাহ তিনা ফিনাহ খাজানাত জাহান্নাম যারা জাহান নামে থাকবে তারা জাহান নামের যারা পাহারাদার তাদেরকে বলবে ওদৌ রব্বা তোমাদের রবকে ডাক ইউব যাতে আমাদের থেকে তাকফিফ করে হালকা করে দেয় একদিনের জন্য আজাবটা যেন হালকা করে দেয় এরকম তাদেরকে ডাকতে বলবে কিন্তু তাদের সে আজাব হালকা হবে না অন্য আয় আল্লাহ বলেছেন রব্বুক আর তারা বলবে হে মালিক মালিক হচ্ছেন এই জাহান নামের যারা সর্দার তাদের জাহান্নামের যারা পাহাড় তাদের সর্দার রব্বুক রবকে ডাকো যে তোমার রবকে ডাকু বলো না যে আমাদের যেন মৃত্যু দিয়ে দেয় কিন্তু মালেক তখন বলবেন কালা ইনকু তোমরা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে তোমাদের কোনো মৃত্যু হবে না চিরস্থায়ী তোমার চিরস্থায়ীরা জাহান নামে অবস্থান করবে তাহলে বোঝা গেল জাহান নামের পাহারাদার উনিশজন এদের নেতা হচ্ছেন মালেক এরা সবাই পাহারা দিবে একজনে যথেষ্ট কিন্তু আল্লাহ তালা উনিশজন করেছেন এদের পরীক্ষা নেয়ার জন্য কে ইমান আনে আর কে উনিশ নিয়া নিজেদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে বেড়ায় এবং উনিশের মধ্যে কি হ্যাকমত বের করতে চেষ্টা করে এরা সবই বিভ্রান্ত লোক অনেকেই উনিশ দিয়ে কোরআনকে ভাগ করে মনে করে যে কোথায় ভাগ হয় না সেটা গ্রহণযোগ্য না এই জাতীয় কথা বলে আল্লাহ তালা সেটা বলে দেননি উনিশের বিষয়টি সম্পূর্ণ ফেতনার জন্য পরীক্ষার জন্য আল্লাহ রেখেছেন এই জন্য উনিশ নিয়ে ফেতনা না করে অনেকে উনিশকে একটি ভালো একটি সংখ্যা মনে করে এটা তাদের সচেতন সবচেয়ে অনেক দল আছে যারা মনে করে যে উনিশ হচ্ছে তাদের কাছে একটি সৌভাগ্য সৌভাগ্যশালী সংখ্যা এটা আসলে ঠিক নয় উনিশের সাথে আসলে এই জড়িত এটা জড়িত না ১৯ নিয়ে বাড়াবাই না করে ১৯ জন ফেরেস্টা থাকবে যারা যাহার নাম পাহারা দেবে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে এবং এটা মনে রাখতে হবে যে আল্লাহ তালা পরীক্ষার জন্য উনিশ রেখেছেন এই জন্য নিয়ে বাড়াবাই না করে ইমান রাখতে হবে আল্লাহ তালা কি জন্য রেখেছেন তিনি শুধু ভালো জানেন এই উনিশ সংখ্যা जहां नाम जहां बैशि जहां नाम स्थान किम कलोचना करते चाहिए जहां नाम प्रथम आलोचना जहां नाम स्थान नहीं जहां नाम स्थान नहीं आलम मध्य मतभेद आजे क्यों क्यों थ যাহার নাম জমিনের সর্বনিম্ন স্তরে রয়েছে কেউ কেউ বলে থাকেন যাহার নাম আকাশে রয়েছে কেউ কেউ বলে থাকেন যাহার নাম কোথায় আছে জানি না এটা হচ্ছে বিশুদ্ধ কথা কারণ কোরআনায় যাহার নাম কোথায় আছে এটা নির্ধারণ করে বলা হয়নি আসলে আমাদেরকে আল্লাহ তালা খুব কমে জ্ঞান দান করে সান্লাহ বলে দিয়েছেন ওমা অতীত মিনারেল মিল্লা কালিলা তোমাদের খুব কমে জ্ঞান দান করা হয়েছে আর এই জাহার নামের যাওয়ার আগ পর্যন্ত জাহার নাম থেকে কীভাবে কবরে লাইন দেয়া হচ্ছে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত কেউ সেটা বলতে পারবে না এই জানা যারা অবশ্যই সৃষ্ট রয়েছে কোথায় আছে সেটা আমরা জানি না আমাদেরকে ইমান আনতে হবে যে সেটা সৃষ্ট এবং সেটা অবশ্যই রয়েছে কোথায় রয়েছে এটা আমরা জানি না যেমনিভাবে আমরা অনেক কিছুই জানি না আখরাতের বিষয়ে এবং গায়েবী বিষয়ে অনেক কিছুই আমরা জানি না যেগুলো আল্লাহ জানিয়েছেন যেগুলো রসুল জানিয়েছেন সেগুলো যেটুকু আসতে একটুকু বলো বাকিটুকু আন্দাজ করে ধারণা করে যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কথা না কারণ তোমার তোমার তোমার কান তোমার চক্ষু এবং তোমার অন্তরের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন যে হুল আত্মা আমি কি তেলাবাদ বলুন যে আমি তেলাবাদ করবো তোমাদের রব তোমাদের জন্য যা হারাম করেছেন আল্লাহ তুসিকুবি হিসাইয়ান তার সাথে কাউকে শরিক করোনা আল্লাহ তুসিখাইয়ান আল্লাহর সাথে কাউকে শরিক করো না এর ফলে সব শেষে আল্লাহ তালা বলে দিয়েছেন আয়তের মধ্যেই না জেনে আল্লাহর কথা বলা এটা বড় গুণা सूत्र आल्ला हराम घोषणा करवा ना जिन्हे कथा बना कथा आल्ला दें सब चे सब जरा मत नहीं कथा बोलो सठीक पथर पर आटाई विशुद्ध जहां नाम जहां नाम कथाय आसेना यार फिर जहार नाम कम तरह सीफात की आलोचना करते चाह जहां नाम गभरता जहां नाम जो प्रशस्तता बेपारे कुराना हादीस नस एस विश्व नस एस विशेषकर जहां नाम एक प्रशस्त जैगा जहां नाम गभर यह विषय हादी द्वारा देखते पाई कारण जहां नाम जैसे कत संख्या ढुक सबा जगह जहां नाम जहां नाम अने विशाल देह नहीं ढुक विशाल दाँत दाँत नहीं ढुक ओहूर मत दाँत नहीं ढुकर घाटे शुरू कर माथा पर्त समय সে টুকুর জায়গা টুকুর এই জায়গাটুকুর যে এই আয়তন হবে তা হবে তিন দিনের তিন দিনের চলার পথ এরকম বলা হয়েছে হাদিসে বিভিন্ন হাদিসে ব্যস্ত হয়েছে তারা বোঝা গেল যে জাহান্নামের এদের এত বিশাল সংখ্যক বড় বিশাল সংখ্যক এবং এত বিশাল দেহধারী এদের জায়গা হয়ে যাবে জাহান্নামে এর অর্থ হচ্ছে সেটা অনেক বড় হবে অনেক বিশাল হবে এবং সেটা গভীরতা অনেক বেশি হবে কোরআনে কারিমা আল্লাহ তালা এদের এটা যে সম্পর্কে বলেছেন যে এটা কত বিশাল হবে তার প্রমাণ করার আমরা পাই আল্লাহ বলছেন তুমি কি পূর্ণতা পেয়েছ পূর্ণ হয়ে গেছ জাহান্নাম পূর্ণ হয়েছে বলবে না বরং বলবে হালমিন মজিদ আরো কি আছে কি আরো বেশি আছে কি সেটা আমাকে দেন এই জন্য জাহান্নাম এমন একটি বিশাল বিশাল একটি যেন বিশাল একটি চুল্লি যেখানে অনবরত হাজার হাজার টন রাখা হচ্ছে লক্ষ লক্ষ টন রাখা হচ্ছে কিন্তু তা কোনোদিন বলছে না যে শেষ হয়ে যাচ্ছে তা থাকবে। এর কোন রকমের কমতি হবে না তারা কোনোদিন বলবে না যে আমি শেষ হয়ে যাব। এরকম বিশাল করে তৈরি তৈরি করেছেন আল্লাহ তালা সেটাকে এই জন্য এসেছে যে আল্লাহ তালা যাহার নামকে বলবেন ইনামা আনতা আয়দি ও কেমন আশা হ্যাঁ তুমি তো আমার আদাব তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছে তাকে শাস্তি প্রদান করিহুমা আর জাহার নাম আমি পরিপূর্ণ করব জাহার নাম তখন পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার পা মোবারক সেখানে রাখবেন এবং অন্য হাদিসে আসছে হাতা আল্লাহ রেজলাহু আল্লাহ তালা সেখানে পা রাখার পরে নাম তখন বলবেন বাদ এখন সাথে মিলে যাবে এবং সেটা করেন না তিনি প্রত্যেকে তার স্থান নির্ধারণ করে দিবেন জান্নাত থেকে জান্নাত দিবেন জাহান্নামী জাহান্নামী দিতে থাকবেন এবং তার শাস্তি দিবেন সেই শাস্তি অনুসারে পূর্ণ করে দিবেন হাদিসে কুথিতে আসছে আল্লাহ বলেন যে তোমাদের উভয় পূরণ করা হচ্ছে আমার দায়িত্ব আছে কিনা আরো কি বেশি আছে কিনা হাত ইয়াদা রবা কদম যতক্ষণ না আল্লাহ সেখানে তার পা ফেলছেন তখন সে কত কথ বলবে ও বেস জাতি কারামিকা আপনার ইজ্জত আপনার সম্মান আপনার সম্মানের শপথ করে বলছি যে আমি এখন পূর্ণ হয়ে গেছি জাহার্নাম অনেক বিস্তৃত জায়গা যেটা আমাদের কারো কল্পনার বাইরে যা এত জাহান্নামী যারা হবে তাদের সংখ্যা তো অনেক বেশি হাদিস ইসলাস বলেছেন যে নিরানব্বইটা কাতার হবে একশো কাতার মধ্যে নিরানব্বইটাই জাহান্নামী হবে এক কাতার শুধু জানাতে হবে ৯৯ কাতার এই বিশাল কাতার সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এই কাতার সবাই জায়গা হবে এক একজনের দেহ কত প্রশস্ত সেটা সহ জাহা নামীদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ প্রশস্ত দেহ দিবেন সেটা সহ জায়গা হয়ে যাবে অর্থ হল অনেক প্রশস্ত জায়গা সাথে সাথে আরেকটি জিনিস আমাদের জানতে হবে শুধু প্রশস্ত নয় গভীরতা অনেক বেশি আদিসে এসেছে যে এখানে এমন জিনিস হবে এমন শব্দ এমন তো গভীর হবে যে সেই গভীরে অনেক সময় পৌঁছতেও অনেক গভীরতা পৌঁছার বিষয়ে অনেক উল্লেখ আছে যে এটার গভীরতা একটা পাথরও কোন বর্ণা আসছে এরকম আবহাওয়া দিন তিনি বলেন যে কোন রসুল্লাহ সাল্লাম আমরা রসুল্লাহাম সাথে ছিলাম ইস সামে তিনি একটি শব্দ শুনতে পেলেন বাকার্লা সাল্লাম তখন বললেন তা দুরুনা তা দুরুনা তোমরা কি জানো আগে এখনো জাহান নামের গভীরে চলে যাচ্ছে আমাদেরকে জাহান নাম থেকে মুক্ত রাখো আল্লাহ জাহার থেকে আমাদেরকে তুমি মুক্তি দান করো অনুরূপ ভাবে অন্য এক হাদিসে আসছে মোহাজা উম বলেন নবী সালাম বলে যদি পাথর নিক্ষেপ করা হয় ষাটটি ইয়ার মতো মিস খালেফ আতিন ষাটটি জন্তুর মতো পাথর নিক্ষেপ করা হয় সেটা জাহান্নামের উল্ক ইয়াফি মিন শাফির এই জাহার নাম জাহান তীর থেকে সেটা নিক্ষেপ করা হয় সত্তর বছর সেখানে যাবে ভিতরে যাবে কিন্তু সেটা কখনও সামান্যতম তার গভীরে পৌঁছে শেষ করতে পারবে না তাহলে বোঝা গেল জাহার নামের গভীরতা অনেক বেশি জাহার নামের প্রশস্ততা অনেক বেশি আল্লাহ তালা আমাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্ত রাখুন ইনশাআল্লাহ আমরা এই জাহান্নামের আরও আলোচনা করো পরবর্তী পর্যায়ে জাহান্নামের ফেরস তাদের সেখানে ফেরেস তারা জাহার নামে যাদের যাদেরকে নিয়ে যাবে কত সংখ্যায় তাদেরকে জাহান নামী নিয়ে যাচ্ছে এবং জাহার নামকে কিভাবে টেনে আনবে কত বেশি সংখ্যায় জাহার টেনে আনবে সেই বিষয়টি আমরা পরবর্তী পর্যায়ে আরো আলোচনা করবো দলিল সহ ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ